বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিদোদি শ্রীনন্দনন্দন বন্দে রা চোদ গোপীজনসমূত বৃন্দন মনোহর বঞ্চাশ কৃ পাংঘতমহংবন্দে পরমদমাধবী তুলসী বৈ পিয়া কেশবশতিপদে দেবী স্বই নম নারায়ণ নমস্ত নরঞ্জম দেবী সরস্বতিং বেশ তথী সংকর্ণ কথোপদেশ গৌরী পশনে সদা গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদা জগোদ্ ধেয় সদা পিভবম তেথা পদ শিব বিহত দিপোত বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপি তর্য লোক ধর্মীষ্ট বচসা যদগাণ্যম মায় মেগো দিতপসি বধা বধে মহাপুরষতে চরিদ ইয় পাদবনকচন্দমিছা বিসুতম গপবধু সদর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা মি কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু সে আদৈতগদাধর সেবাশা দি শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ধর সেবা সাধে ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে ররে রাম রাম রজানু লবিতভুজৌ কনকু সংকেতনৈকিত কমলাভরজর যুগদর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণাভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে তদেব রম রুচি রম নবম তদে সদমনষ মহোৎসব তদেব সোকর্ণবশোষ নমুনি যদুতম শ্লোকয়সো অনুগীতেম্যুচি রম নবম তদেব সদমনষ মহোৎসব তদে সোক নমুনিমশলোসো অনুগীতে ছিল শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুবার জানিয়েছেন যে কপট আনুগত্য অভিনয়কারীগণের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নাই কোনো দিন ছিল না আর থাকবেও না কপট আনুগত্য অভিনয়কারীগণের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নাই ছিল না থাকবেও না বলছেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আছা অসৎসঙ্গ কাকে বলে মহারাজ কালকেও তো বলেছিলেন যে বিন্দুমাত্র অসৎ অভিনিবেশ থাকালীন অবস্থায় সংকীর্তন উদিত হবে না হরি নাম উদিত হবে না বিন্দুমাত্র জড় অভিনিবেশ থাকালীন অবস্থায় ভগবানের অপ্রাকৃত শুদ্ধ নাম কখনোই জীবের জীব উদিত হতে পারে না অপ্রাকৃত নাম যে ভূমিকায় রয়েছে রয়েছেন সেই ভূমিকায় বদ্ধজীবকে উন্নীত হতে হয় তার জন্য কৃপা যাচনা করতে হয় অসৎসঙ্গ কাকে বলে বলেছেন যারাই নূনাধিক জড়ো অভিনিবেশ সম্পন্ন হয়ে পড়ে রয়েছেন যারাই নুনাধিক মোর অর লেস অসৎ অভিনিবেশ যুক্ত হয়ে রয়েছেন যাদের ভগবত চরণে কোনো মনোগতি দেখা যাচ্ছে না সেরকম প্রত্যেকেই অসত অবস্থায় রয়েছেন চৈতন্য চৈতামীতে বলা হয়েছে যে স্ত্রী সঙ্গী আর সঙ্গীর সঙ্গী আর সঙ্গে বলা হয়েছে কৃষ্ণের কৃষ্ণা ভক্ত যশী সঙ্গ ত্যাগ এটা হচ্ছে বৈষ্ণব জগতের আচার শুধু আমাদের নয় চারটে বিশুদ্ধ সম্প্রদায়ের প্রত্যেকটাই সম্প্রদায়তেই একই কথা সহজিয়া সম্প্রদায়গণ এসব কথা বুঝবেনও না আর মানেনও না এই কথাগুলো উত্থাপন করা হচ্ছে কেন এগুলো উত্থাপন করা হচ্ছে ভগবানের চিৎলীলা আলোচনা প্রসঙ্গে যেন কোনো ভেজাল ঢুকে না পড়ে এই জন্য এগুলো বারবার উত্থাপন করা হচ্ছে অনেকে ভাবছেন যশীর সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার এটা বোধ শুধু বোধায় তাহলে যেগুলো পুরুষ ব্যক্তি তাদের জন্য বলা হয়েছে সেই জন্য বোধ কথাটা বলছে। শাস্ত্র বলছেন না এগুলো অন্য অন্য সম্প্রদায় বোঝেন না কিন্তু গৌরীয় সম্প্রদায়ের যে সূক্ষ্মবিচার তাতে অনেক উন্নত কথার মধ্যে রয়েছে ইয়শিত সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার এটা যেমন এটা যেমন বাবাদের জন্য বলা রয়েছে এটা মায়েদের জন্যও বলা রয়েছে তো কেন এটা উভয়ের জন্যই বলা রয়েছে কিন্তু নামটা তো যশিত বলা রয়েছে তাতে তো একটা অন্য ধারণা দাঁড়া দিচ্ছে আমরা তো বুঝতে পারছি না বলে গৌরীয় সিদ্ধান্ত অনুযায়ী সেমন মহাপ্রভুর বিচার অনুযায়ী স্বর্গোসায়ের বিচার অনুযায়ী যশিত কথার মানে হল যে কোনো ব্যক্তির যে ভোগ্য ধারণা ভোগ্য বিবেচনা ভোগ্য বুদ্ধি কোনো ব্যক্তি বা বস্তুর ওপর সেই যে ভোগ্য ধারণা নিয়ে যে দর্শনটা সেটাকে বলা হয় হচ্ছে সেটাকে বলা হয় যশিত দর্শন যে কোনো বস্তু বা ব্যক্তি তার উপর যদি ভোগ্য বুদ্ধি নিয়ে ভোগ্য ধারণা নিয়ে দৃষ্টিপাত করা হয় সেটাকে বলা হচ্ছে যশিত দর্শন প্রশ্ন হল এই যশীত কথাটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে গৌড়ীয় দর্শনে যেমন কামিনী যশিত কাঞ্চন যশিত প্রতিষ্ঠা যশিত এগুলো সব জোশী যে সমস্ত কপট ব্যক্তিগণ বড় সাধু সাজবেন আমার মতো ভেতরে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠার সম্পূর্ণ বাসনা থাকবে তাদের জন্য বলা হয়েছে এই কথাগুলো সেখানে বাইরে বড় সাধু সাধলেও ভেতরে যদি আমার প্রতিষ্ঠা संचयर वासना थाषार उद्देश्य जो क्रियाकर्म कर संकर्तन जी संकर्तन योग्य ना हुए जान जदि से जगन्नाथ सुखर कारण ना, ना जी से आत्मेंद्रिय प्रीति बांछार एक बाहाना है से क्षेत्र से क्षेत्री जोशी संगी जब प्रतिष्ठा जोशी संग कर फिलल सरकम कामिनी जोशी কাঞ্চনযশী অর্থ করি লুটব এবং শুধু অর্থ করি লুটবো না সেই অর্থগুলিগুলো নিজের প্রতিষ্ঠার কাজে লাগাবো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট প্রচার দেবো বিভিন্ন রকম ভাবে। বহুপাত জীবনে ধিকারের সঙ্গে বলেছেন যে এই সব ব্যক্তিদের মুখ যেমন আমার বাকি জীবনটা যে বেঁচে আছি এই বাকি জীবনে যেন এদের মুখটা আমার দেখতে না হয় কোনোদিন দিন ভগবান যেন আমাকে কৃপা করেন যে কদিন আমি পৃথিবীতে আছি যারা কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা সংগ্রহ করে সেগুলোকে নিজের সেবার কারণে প্রয়োগ করছেন নিজে ভগবানের সেবার জন্য নয় এই সমস্ত যারা নিজ সেবায় ব্যয় করছেন কাঞ্চন আদি অর্থাৎ অর্থ করি সব কিছু ভগবত সেবায় ব্যয় করতে পাচ্ছেন না ওই জন্য অনুকূল এবং প্রতিকূল বিচার যে এত উচ্চ সেদাতে বড় বড় ব্যক্তিগণ বড় বড় ব্যক্তিগণ মোহিত হয়ে যান বুঝতে পারেন না কোনটা কোনটা অনুকূল আর কোনটা প্রতিকূল গৌরী গগনের এই ভজনেতে অনিকূল এবং প্রতিকূলের বিচার এতই সূক্ষ্ম মানদণ্ডের উপর অবস্থিত যে সাধারণ মানুষ কেন অনেক বড় বড় ব্যক্তি তারা শিক্ষিত তারাও সব কথা কিছুতেই বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না স্বরূপ রূপ রঘুনাথ পূর্ব গুরুবর্গের পূর্ণ কৃপা আমাদের উপর না হয় ততক্ষণ এইসব কথা বোঝা যায় না কার ভজন হচ্ছে কার ভজন হচ্ছে না অনুকূল সব বিচার সাধারণ ব্যক্তি অনুভব করতে পারেন না সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই ভজন পথের প্রতিগণকে পথভ্রষ্ট হতে হয় পথভ্রষ্ট হয়ে যেতে হয় অনেকেই কৃষ্ণের পক্ষের লোক বলে পরিচয় দিয়ে থাকেন তিলকমালা ধারণ করে বহুপাত বলছেন অনেকেই কৃষ্ণের পক্ষের লোক বলে পরিচয় করে দিয়ে থাকেন অনেকেই পরিচয় দিয়ে থাকেন আমি গৌড়ীয় মঠের লোক কিন্তু যারা তত্ত্ববিদ আছেন গৌরীয় মঠের বাস্তব যারা সর্বরূপ রঘুনাথের প্রতিনিধি তারা এক দর্শনের সঙ্গে সঙ্গে বুঝে নেয় এই গৌরীয় লোক নয় গৌরীয় মঠের তিলকমালা ধারণ করে অগাসুর বকাসুর এর বৎসাসুর এরা ঢুকে পড়েছে গৌড়ীয় দলে আমাদের যদি সত্যি। প্রহুপাদের প্রতি ভালোবাসা থাকে আমাদের যদি ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি ভালোবাসা থাকে আমরা যদি সত্যিই জগন্নাথকে ভালোবাসি চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণকে চৈতন্য মহাপ্রভুকে ভালোবেসে থাকি তাহলে আমাদের উচিত ওই অগাসুর বকাসুর বৎসাসুরগণকে ওই দল থেকে ছেঁটে বার করে দেওয়া তা যদি না হয় তারা এখানে সমস্ত কৃষ্ণের উপকরণগুলোকে ধ্বংস করবেন কৃষ্ণের সেবার যেগুলো উপকরণ এগুলো সব ধ্বংস করে দেবেন যারা যারা থাকবেন তারাও বুঝতে পারবেন না না বুঝতে পেরে তারাও বিপদগামী হবেন এগুলো সব প্রভুপাদের বিচার ভক্তিম ঠাকুরের বিচার বলছেন যারা বৎসা সুর প্রলম্বা সুর এরাও আমরা দেখেছি আমরা দেখব এক্ষুনি আলোচনা হবে প্রাক মুখে যখন তারা যখন কৃষ্ণের দলেতে ঢুকে পড়েছিল তারা তাদের দলের লোক বলে পরিচয় দিয়েছিল এবং খেলার জন্য এসেছি তোমাদের সঙ্গে আমিও তোমাদের দলের একজন বন্ধু বন্ধুবান্ধব এইভাবে পরিচয় দিয়েছে এইভাবে পরিচয় দেওয়াতে ভগবানকে বোকা বানানো যায় না ভগবানকে বোকা বানানো যায় না ভগবান বুঝতে পারেন বলরাম বুঝতে পারেন তারা তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে আছেড়ে মেরে ফেলেন কিন্তু আমরা আমাদের দরদ বেশি আমরা আছেড়ে মারতে পারি না আমাদের করুণা বেশি সেই জন্য জাগে যাগ থাকে থাক করে এই পোলম্বাসুর অগাসুর বৎসাসুর এগুলোকে আমরা পুষি পুষে আমাদের নিজেদের সর্বনাশ দেখে আনে সেই জন্য আমাদের এত শোবন কীর্তন করেও শোবন কীর্তনের সুযোগ তো হয় না প্রহুপাত কি বলেছেন কালকে আমি আলোচনা করব এ প্রসঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন তখনকার দিনে প্রহুপাত যখন প্রকট ছিলেন তখন এসব কথা বলেছেন। তাহলে এখন কি বলবো আমরা তখন কী বলেছিলেন সব কথা কালকে আবার আলোচনার বিষয় হবে কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে ভগবান বাল মুকুন্দ আস্তে বড় হয়ে পৌগণ্ড লীলা আবিষ্কার করেছেন তারপর সেখানে যে সমস্ত অপূর্ব বিলাস করছেন খেলা লীলা করছেন সেগুলো বড় আশ্চর্যকর যেগুলো কখনোই বিশ্বাসযোগ্য হয় না যে পরব্রহ্ম পর অখিলেশ্বর অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সেই হরি তিনি নাকি জীবের সঙ্গে সক্ষ স্থাপন করবার জন্য নিজে বিভিন্ন ব্রহ্মাণ্ডেতে নিজে কষ্ট করে নেবে আসেন এবং জীবগণকে ডাকে নাই আমি তোদের সঙ্গে খেলবো তুই জড় বিষয়ের সঙ্গে কই কামিনী কাঞ্চনের সঙ্গে খেলছিস ওগুলো তো বন্ধনের কারণ হবে সবাই বলছেন না আমরা কামিনী নিয়েই খেলব এগুলো নরোত্তম ঠাকুর আদি বিভিন্ন সুন্দর উত্তর দিয়েছেন অপূর্বভাবে সেই জন্য সেখানে বলছেন পংসাম, স্ত্রিয়া মেথনে ভাব মেতম তয়োর মিথো হৃদয় গন্থিমাহু কি বলছেন পুংসাম শ্রেয়া মিথনে ভাব মেথমিথ হৃদয় গন্থিমাহ বন্ধনটা কোটা বুঝতে পারছো না বন্ধনটা কোথায় হাত করাটা পড়ছে এটা নোবাডি কেন আন্ডারস্ট্যান্ড এরা অনুভব করতে পারছে না রিয়ালাইজ করতে পারছে না কোন জায়গায় ভাইয়ালটা রোগের রয়েছে সেটা হচ্ছে জড়ো অভিনিবেশ থাকার দরুন আমার এই জড় শরীরটাকেই আমি ভেবে নিচ্ছি আমি একটা পুরুষ আর ওই যে একটা মেয়েছেন এই যে একটা ভাবনা চলে আসছি কখনোই শুদ্ধ ভাবনায় উঠতে পাচ্ছি না যে আমি কখনোই না না হাম বিপ ন চ নরপতির না পি বৈশন শূদ্র না হাম বর্ণি ন চ নরপতির না হ্যাঁ এই যে শ্লোক আছে গৃহ না গৃহপতির এই যে শ্লোকটা বলেছেন এই শ্লোকে পরিষ্কার বলা আছে গোপী ভর্তুর পদকমলে দাস ও দাসান আমি বিপ্র নয় আমি শুদ্ধ নয় আমি এই সব কিছু নয় আমি স্ত্রী নয় আমি পুরুষ নয় আমি কিছু নয় আমি ধনী নয় দরিদ্র নয় কিছু নয় আমি হচ্ছি শুদ্ধ জীবাত্মা শুদ্ধ জীবাত্মা আর গোপী ভর্তুর পদকমলে দাস ও দাসানুদাস গোপী ভর্তু হল সেই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তার চরণ কবলের গোপী ভর্তু গোপিকে গোপিকাগণকে যারা ভরণ যিনি ভরণ পোষণ করেন গুপ ধাতু মানেই গুপ ধাতু মানেই হল রক্ষণ করা সংরক্ষণ করা প্রোটেকশান দেওয়া রক্ষণ করা অর্থাৎ আগলে রাখা যেন কোনো ক্ষতি না হয় এটাকে গুপ ধাতু বলা হয় সেটাতে গোপী আর গোপী জনবল্লভ তিনি হচ্ছেন গোপিকাগণকে সবাইকে রক্ষা করবেন এই যারা আছেন তাদের সবাইকে রক্ষা করবেন এটা বাকি সবাইকে রক্ষা করেন বিশেষ করে তার যে অন্তরঙ্গা শক্তিবিন্দু আছেন তাদের কথা বলা হয়েছে বিলাস সেই জন্য বলছেন নাহাম দৃপ্য নচর নরপতি নবৈশ্বন শুদ্ধ ইত্যাদি সব শ্লোক বলা হয়েছে মহাপ্রভু বলেছেন এগুলোকে বলা হয় ভূত শুদ্ধি যদি এই ভূত শুদ্ধি না হয় তাহলে ভূত হয়ে গিয়ে ভগবানের পুজো করতে ঢুকতে হবে যদি ভূত শুদ্ধি না হয় তাহলে একটা ভূত হয়ে জগন্নাথের ওখানে ওটা স্পর্শ করতে হবে জগন্নাথের শালোগ্রাম সে একটা ভূত সেটা স্পর্শ করবে গুরুপদপত্ন চোখে জল নিয়ে বলতেন বাবা যে সমস্ত ব্যক্তি কাম আছে ভেতরে জর্জরিত তারা যদি কোনো মতে সালোগ্রামকে স্পর্শ করে তো শালোগ্রাম হরিভক্তি বিলাসপি আমাকে মনে হয় যে বললম দিয়ে আমাকে খুঁচিয়ে রক্ত বার করছে আমার গায়ে এখন তো সব চলে গেছে গুরু বৈষ্ণবের সেবাতেও বন্দময়ী সাবধান মতে তারা খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে না আজকে রুটিটা কে বানিয়েছে সঙ্গে সঙ্গে অনুভব হয় ভজনে তারা কিন্তু এই সমস্ত দায়িত্ব কেউ নেবেন না বলবেন এসব পাচ্ছি না নিতে তারা খেয়াল লাগবে না এসব এইভাবে সেবা করতে গিয়ে আমাদের বিপর্যয় হয় সেই জন্য গুরুবৈষ্ণবের সেবাতেই যেমন শুদ্ধতা বজায় রাখা দরকার আছে আমাকে খেয়াল রাখতে হবে সেরকম ভগবত সেবায় অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জন্য বলা হচ্ছে যে ভগবানের অর্চনের জন্য যাকে তাকে ঢোকানো যাবে না আমি যদি শুধু চালাবার একটা ব্যবস্থা করি তাহলে আমি কোনোদিনই ভজন এগোতে পারব। ওখানে যে রিয়াকশানটা হবে রান্নাতে যদি রিয়াকশান হয় সব তোমাকে ভোগ করতে হবে যত যতজন আছে গোষ্ঠীভোজনের এই মজা গোষ্ঠী মজাটা শুনুন গোষ্ঠী মা মজা হলো সেখানে যদি কোনো তেইশজন বৈষ্ণব থাকেন তার দর্শন হবে তার কথা শোনা যাবে তার কৃপা পাওয়া যাবে এই সবাই পাবেন কৃপা আবার গোষ্ঠীভোজনের কোথায় বিপত্তা গোষ্ঠীভোজন করতে গিয়ে যদি একেবারে বিপরীত সম্পন্ন ব্যক্তি সেই সমস্ত সেবা কর্ম করতে থাকেন অর্চন ঘরে যে ব্যবচার হবে রসই ঘরে যে ব্যবিচার হবে যা কিছু সব সবাইকে ভুক্ত হবে রোগ ব্যাধি বিভিন্ন রকম চিন্তা বিভিন্ন রকম দুশ্চিন্তা ভগবত চরণে মন বসবিনা না আমি প্রত্যেকটাকে বলতে বাধ্য হই এগুলো আমার বলার ইচ্ছা নাই এগুলো প্রিলিমিনারি অকখ যারা ভজনে আসেন যখন ভজনে প্রথমে আসেন এই অকক্ষগুলো আমার তখন তখন আমরা সেরমভাবে বলে দিই আগে থেকে এখন কি নিয়ম হয়েছে আমি বলতে পারব না এখন আমি বোবা হয়ে গেছি তো তখন আমার নিয়ম ছিল এভাবে আসার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষ ভাবে যদি মনে হয় তাকে কোন অন্য উদ্দেশ্য নিয়ে এসছে সঙ্গে সঙ্গে তাকে বাতিল অনেকগুলো অভিজ্ঞতা দেয় লোকই আসে না মহারাজ ওখানে ওকে চলে যেতে বললেন আমরা ও ভজনের জন্য আসে নাই কে কী উদ্দেশ্যে উঠেছে ওটা যদি না বুঝে তুমি খালি একটা কিছু টিম গঠন করো তাহলে সুবিধা হবে সেগুলো শিক্ষাগুরু তিনিও বলে থাকেন কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কোয়ান্টিটি ক্যান নট পারজিস্ট টুগেদার যদি তুমি কোয়ালিটি চাও কোয়ান্টিটি পাবে না আর যদি কোয়ালিটি চাও কোয়ান্টিটি চাও কোয়ালিটি পাবে না কোয়ালিটি চাইলে কোয়ান্টিটি তাহলে তোমার বিশুদ্ধ ভক্তসংঘ গঠন করতে হলে বিশুদ্ধ ভক্ত সংঘ বিশুদ্ধ ভক্ত সংঘ গৌরীয় সংঘ যদি গঠন করতে হয় তোমাকে অনেক কষ্ট করে করতে হবে করে দেখবে পরে কিন্তু পরিণতি ভালো হবে যদগ্রে অমৃত ভবন পরিণামে বিষ এইটা আমরা গ্রহণ করেছি আগে আমাদের অমৃতর মতো লাগুক পরে বিষের মতো লাগুক কিন্তু ভগবান উল্টো বলেছেন ভগবান বলছেন আগে বিষের মতো লাগুক পরে অমৃতর মতো লাগুক সেটা কিন্তু ভাল। সেই জন্য এখানে আমরা দেখব যে কারা কারা ভগবানের দলেতে ঢুকে পড়েছেন ভগবান তাদেরকে ছাঁটাই করে বার করে দিয়েছেন মানে প্রাণে ডাকেননি সেখান থেকে দূর করে দিয়ে ভক্ত সঙ্গে বিপদ সৃষ্টি করবে আর সেই জন্য সেই উদ্দেশ্যে মায়াবাদ অস্ব আশ্রম এটা শঙ্করাচার্যের দ্বারা যে তিনি প্রকট করেছিলেন জগতে এরও পেছনে কিন্তু এরম একটা উদ্দেশ্য ছিল পদ্ম মনে বলা আছে। ভগবান বলেছিলেন হে শঙ্কর শোনো এই যে অসুরগুলো আছে এগুলো ভক্তি কোনোদিন করবে না এগুলো তো ভক্তের দলে ঢুকে পড়লে কিন্তু বিপদ করবে শীঘ্রই তুমি এগুলোকে মায়াবাদ নামক একটা অদ্ভুত চটপটি চটপটি একটা স্বাস্থ্য তৈরি করো এ খেতে খুব ভালো লাগবে তাড়াতাড়ি শুনতে খুব ভালো লাগবে এগুলোকে দিয়ে তাড়াতাড়ি এই অসুরগুলোকে ওইদিকে পাঠিয়ে দাও ভক্তি জগৎ থেকে ঘুরিয়ে দাও ওইদিকে কে বলেছেন সাক্ষাৎ ভগবান বলেছেন আদেশ করেছেন শঙ্করাচার্যকে সেই জন্য শঙ্কর হ সাক্ষাত শঙ্কর হ শঙ্করাচার্য সাধারণ কেউ ছিলেন না শঙ্করাচার্য সাক্ষাৎ শঙ্কর ভগবান এসছেন তাই জন্য তিনি গুপ্তভাবে সব ভজনের রহস্য বলেছেন দিয়ে আবার মায়াবাদী বেদান্ত সব ব্যাখ্যা করেছেন শারিরক ভাষ্য এই ব্যাখ্যাগুলো করে জগৎ ভাষে বিঞ্চন করে সবাই বলছে এই তো শঙ্কর লিখেছে এইগুলোই তো ঠিক এগুলো বলেছে কিন্তু শঙ্কর কিন্তু ভজনের সব শঙ্কর কিন্তু ভজনের সব আবার বলে দিয়েছেন গুপ্তভাবে সব কিছু তার ছন্দ করে ভোবিন্দং ভোবিন্দ গোবিন্দ ভেপ্রাপ্তে সন্নিহ কালে নি রক্ষতি ডুঙ্ক্রিয় করণে ব্যাকরণ তোমাকে রক্ষা করবে না গ্রামার তোমাকে সংস্কৃত গামার ক্যানট প্রোটেক্ট ইউ হ্যাঁ ইউ ক্যান স্পিক সংস্কৃত নাইসলি স ইউ ক্যান হ্যাঁ এইভাবে দেখা যায় যে কখনোই সে সুবিধে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভগবানকে গোবিন্দকে ভজনা না করবে ততক্ষণ পর্যন্ত তার অনেক পাণ্ডিত্য থাকুক সেই পাণ্ডিত্যে কিছু যা আসবে না ভক্তি আলাদা জিনিস সার্বভৌম ভট্টাচার্য জগতের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন কিন্তু তার নিজেরও কোনো সুবিধা হয়নি আর জগৎবাসীর তো কোনো সুবিধা করতে পারেনি তিনি কিন্তু গোপীনাথ আচার্যের ভেতরে যে বুক ফেটে যাচ্ছে যে এত বড় একজন পৃথিবীর মধ্যে শাস্ত্রবিদ সেই জানতে পারছে না আরে সাক্ষাৎ ভগবান সামনে তার লক্ষণ তার সমস্ত কিছু দেখল নিজেও বললো এ কথা যখন জগন্নাথকে ধে ধরতে যাচ্ছেন মহাপ্রভু রাধা লিঙ্গিত বিগ্রহ দেখছেন ধরতেই যাচ্ছেন আছার খেয়ে পরে গেলে দাঁড়াও মেরো না আটকাল এত শুদ্ধ একটা সুদীপ্ত ভাব এটা শাস্তেতে গোপন কথা বলেছে নীলোকে মনুষ্য এই ভাব হয় না একে মারছ না দাঁড়াও একে ধারা ধারে দেখে ভালো করে তাকে সঙ্গে সঙ্গে ছাত্র দ্বারা বইয়ে শিষ্য দ্বারা বইয়ে নিয়ে গেলেন নিজের ঘরে নিজে কিন্তু দেখেছেন নিজেও মুখ দিয়ে বলেছেন শুদ্ধ সুদীপ্ত ভাব এই নীলকে না হয় নিজেই মন্তব্য করেছেন তার মুখের মন্তব্য অন্য কেউ করেন স্টিল তা ভগবানকে দেখছেন সব কিছু করছেন তারপর মাথায় ঢুকছেন না ভগবান যখন সার্বমৌ ভট্টাচার্য গোপীনাথ সঙ্গে যখন আলোচনা করছেন গোপীনাথকে বলছেন যে পুনঃ যদি কহে তবে উত্তম সম্প্রদায় আমি যোগপট্ট দিয়ে আনবো মধ্যম সম্প্রদায় আর এই একটা নবীন বয়স ২৫ বছর চব্বিশ বছর ২৪ বছরের ছেলে এতো তো নবীন যুবান তো সুন্দর দেখছি এতো কি করে যৌবন রাখবে পারবে না তো রক্ষা করতো সন্ন্যাস আমি একে বেদান্ত শোনাব নিরন্তর বেদান্ত শোনাইব অদ্বৈত মার্গেতে প্রবেশ করাইব তো নিকুচি করেছে অদ্বৈত মার্গ তোর হ্যাঁ গোপীনাথ আচার্য বলছে তুমি কাকে কি বলছো পাগল হয়ে গেল নাকি হ্যাঁ কেন দেখছো না সাক্ষাৎ প্রকৃতির লক্ষণ তুমি দেখো নিজেও তো দেখেছো তারপর তুমি বুঝতে পারছো কি প্রমাণ আছে ঈশ্বর কলিকালে কোন ঈশ্বর কোনো আছে নাকি কলিকালে ভগবান অবতার আসবে লীলা গোপীনাথ আচার্য দুঃখিত হলে কি তুমি না শাস্ত্রজ্ঞানী বলে অভিমান করো নিজেকে মহাভারত আর ভাগবতী মহাপুরায় দুটো প্রধান শাস্ত তার মধ্যে তোমার অবদান নাই হ্যাঁ এই দুটো জায়গায় আসন হি বর্ণ শ্রয়ম হি গৃণ তনুযুগন তনু ইত্যাদি শ্লোক তারপর মহাভারতে বলেছেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গ দি ইত্যাদি শ্লোক তুমি জানো না এসব তো দেখো ভাগবতে বলা যে ত্রিযোগী ত্রিযুগী বলা হয়েছে ভগবানকে ত্রিযুগী অর্থাৎ তিনযুগে অবতার কলিকালে নেই বলে কে বললো তোমাকে নেই সব ত্রিযুগী এই কারণে বলা হয়েছে যে কলিকালে প্রহ্লাদ মহারাজ বলেছেন সপ্তম স্কন্ধ অন্য অন্য জায়গা কালো প্রারতে পারবে না এই প্রচ্ছন্ন গা ঢাকা দেওয়ার জন্য এটাকে প্রকাশ করা হয়নি কলিকালে হ্যাঁ কলিকালে লীলা অবতার ভগবান করেন না কিন্তু অবতার নেই বললে হবে না অবতার আছে এইভাবে তাকে করলেন পরে দেখা গেল তিনি যখন কিপা পেলেন পরিপূর্ণরূপে বুঝতে পার এইজন্য সমস্ত বিষয়টাই কিপা সাপেক্ষ যদি তোমরা কৃপা লাভের যত্ন না করো তাহলে আমার এখানে রক্ত তুলে মুখে হরিকথা বলো কোনো কোনো কিছুই লাভ হবে না স্বীকৃতি কিছু হবে যদি দু চারজন অন্তত এই শুদ্ধ ভক্তির কথা বোঝে তাহলে আমার এই কষ্ট পরিশ্রম অগাধ এটা সফল মণ্ডিত হবে অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোনো কারণ না আজই যদি দেখি কেউ গ্রহণ করছে না তাহলে আর দ্বিতীয়বার হরিকথা আলোচনার কোনো প্রশ্নই আছে না জগন্নাথকে শোনাব লুকি জগন্নাথ তো সবসময় শোনানো হয় সেই জন্য এখানে এগারোশো অধ্যায়েতে বলছেন ভগবানের প্রতি কত ভালোবাসা লোকে যদি ছেলেটাকে স্কুলে থাকে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এতখানি জল যদি হয়ে যায় কোমর পর্যন্ত ছেলেটাকে আনতে যেতে হবে কিন্তু যদি ঝড় বৃষ্টি একটু হয় জগন্নাথের কাছে যায় ঝড় বৃষ্টি হয়েছে যাবে না এই হচ্ছে জগন্নাথের প্রতি ভালোবাসা আমি এদের ভালোবাসা জানি একটু যদি এদিকে হলো বলুন খেতে হবে রোজ ঘুমোতে হবে রোজ পিন্ডি গিলতে হবে রোজ জগন্নাথের কাছে রোজ যেতে হবে না কি হবে গিয়ে কি দেবে এই তো হাতের অঙ্করে রয়েছে মূর্খের দল সব সেই জন্য বলছে বৃন্দাবন সম্প্রবিশ সর্বকাল সুখাবহন বৃন্দাবন সর্বকাল সুখাবহন কিন্তু লোকে গিয়ে বলছে বৃন্দাবনে বড় গরম পাচ্ছি তোমাকে ছ্যাঁকা দিয়ে মারবে বৃন্দাবন সত্যিই সর্বকাল সুখাবহন ভাগবতের বর্ণনা আছে অন্য অন্য শাস্ত্রে যে বারোটা মাস বারোটা এই যে বারোটা মাস অর্থাৎ ছটা ঋতু ছটা ঋতু বৃন্দাবনে সারাটা দিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে কিভাবে ঘোরে তুমি আশ্চর্য হয়ে যাক বৃন্দাবনে এই দিনটুকুর মধ্যে ছটা ঋতু অপূর্বভাবে ঘোরে ভগবানের সেবার জন্য এই সব মৃদু মৃদু ভাবে গরম অল্প অল্প দেবে ভগবানের অল্প অল্প মৃদু মৃদু ঘাম বেরোবে তবে তো সুন্দর লাগবে বনফুলের মালা ঘাম পড়ছে ছুটছে হয়তো সুন্দর লাগবে হ্যাঁ ভগবান মানুষের লীলা করছেন মানুষের মধ্যে যদি না হয় তার এটা আলাদা ব্যাপার হয়ে গেল তাই না সেই জন্য সব কিছু মানুষের মতো খিদে পাবে বদমাইশি করবেন সব কিছু মানুষের মতো তাতে জগতের লোকে যারা যে রসে অভ্যস্ত সেই রসে তাদের আকর্ষণ আসবে তোমার যদি বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে তার ওই বাচ্চা কাচ্চাগুলোকে আদর করে লাভ না হয়ে গোপালকে আদর করো যেমন ভাবে আমাদের দুঃখণীমা কেঁদেছিলেন গৌর গোপালকে রেখে গেছেন গৌর গোপাল সে বা কৃতার্থ হয়েছেন এইভাবে যার যে রসটা আছে সেই রসটাই নিংড়ে গামচা মোড়ার মতো যে দিয়ে দাও গোপালকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কৃতজিতার্থ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য বিষয় পারবে না দিতে পারবে না ফিলসফি শুনবে সেখানে বলছেন যে সমস্ত রসগুলোকে যার যে রসিয়ে তার আকর্ষণ আছে সেই রসটাকে যদি গোবিন্দর সঙ্গে বিনিময় করে তাহলে সঙ্গে সঙ্গে সে কৃতজ্ঞার্থ হয়ে যাবে এবং তার আর চিন্তা নবিধা ভক্তির প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা অঙ্গ আমি অল্প অল্প আলোচনা করলেও আর আসছে কদিনের মধ্যে শুক্র শনি ধীরে ধীরে আলোচনা করব এখন আমাদের এগোতে হবে সময় অত্যন্ত অল্প সেই জন্য সর্বকাল সুখাবম এই কারণে বলা হয়েছে যে বৃন্দাবনের সত্যিই ভগবানে সেবার জন্য এই যে ছটা ঋতু এমন সুন্দরভাবে বিন্যস্ত থাকেন যেন প্রত্যেকেই হাজ করে ভগবানের সেবার জন্য ঘুরছেন যদি গ্রীষ্ম আসেন গ্রীষ্ম এলেন ভালো গ্রীষ্ম সঙ্গে সূর্য উঠলেন এবার যখন পোখর তাপটা হবে সেই সময় মেঘ এসে একটু ঘিরে দিল শ্যামসুন্দরকে কিছু ঢাকা দিয়ে দিল যেমন ছাতা মেলেছে হ্যাঁ আবার মাঝে মাঝে মেঘগুলো বর্ষাকাল হয়তো একটু পরে আসবে মানে তোমাদের যেমন পুরো চার মাস ঘুরে গেলে চার মাস ঘুরে ঘুরবে তো ভাই মানে কি হয় ছ ছটা ছটা ঋতু তো ছটা ঋতু দুটো করে মাস এখানে সেরকম না হয়তো দেখা গেলো রোদ উঠছে মেঘ এসে গেলো সেবার জন্য এসে ঢেকে দিল ভগবানকে ছায়া করে মন এখানে লেখা আছে সব আমি পাঠ করবো বইয়ে যাবে সেখানে ঢেকে দিল ওরা নিজেদের মধ্যে গো গুর গুর গুর গুড় গুর করে আওয়াজ করবে মেঘগুলো পরস্পর এসে বৃষ্টি করছে না এখন তো বর্ষাকালে খুনি আছেন একটু পরে আসবে সেই জন্য সেখানে সবাই এলো এসে এবার পরস্পরের সঙ্গে একটু ধাক্কাধাক্কি করলো করে গুর গুর করে আওয়াজ করবে যেন মনে হবে তারা ওপর থেকে শঙ্খ বাজাচ্ছে ভগবানকে এইভাবে প্রত্যেকটা ঋতু যে কিভাবে ভগবানের সেবা করতো এটা কল্পনায় আনা যায় আবার লোকে বিশ্বাসও করবে না মহারাজ বৃন্দাবনে ডাব পাওয়া যায় না জানেন নারকল পাওয়া যায় না কি বলল সব পাওয়া যায় তাল পাওয়া যায় নারকল পাওয়া যায় খেচুর পাওয়া যায় তুমি দেখতে পারো না অন্ধ লেখা আছে বৃন্দাবনে এন কোনো পৃথিবীর কোনো ফল ফুল নাই যেটা বৃন্দাবনে নাই ভগবান বরাহ পুরানে বরাহ বরাহ পুরাণ সেখানেও সেখানেও বলেছেন পৃথিবী দেবীকে যে পৃথিবী পৃথিবী দেবীকে বলেছেন আমার এই বৃন্দাবন ধর্ব আনন্দময় ফুলে স্থান করে নিত্য জগতে আমি তোমার ওখানে পাঠালাম থাকবে হ্যাঁ আর এখানে হেন কোনো ঋতুর ফল নেই ফুল নেই যেটা হয় না ব্রজদেবীগণ ব্রজগোপিকাগণ ভগবানের সর্বেন্দ্রীয় তর্পণ করে থাকেন সমস্ত ঋতুর ফল ফুল সমস্ত কি নেই হ্যাঁ আমাদের এখানে হিমালয় পাওয়ালি বলে একটা জায়গা আছে তরাই অঞ্চল পাওয়ালি হিমালয়ে তোমরা যেতে পারবে না খারাপ এরকম ভাবে ভয় পেয়ে যাবে সেই সব জায়গায় তার উপরে নন্দনকানন আছে সেইখানে যে ফুল আছে পৃথিবীতে পৃথিবীতে কোনো জায়গায় নেই ওখানে দেবতারা সব বিহার করে ঘরে মন্দা কিনে ওই জায়গায় জায়গা আছে সেখানে ঘুরে দেবো তারা তোমার চোখে দেখতে পাও না তপবন বলে একটা জায়গা আছে সেটা হচ্ছে গোমুখের উপরে গুরুদেবের আদেশে আশীর্বাদে মরিনি যেতে হয়েছিল সেইখানে গিয়ে দেখবে সর্বদাই সকাল যেখানে যদি দুঃখ দুটো হয় তখন বলবো সন্ধ্যে সকাল সাতটা ছটা হলো আর সেখানে বসে যে দেবতাকে ডাকবে ভালো করে মন ঠান্ডা করে তিন দিনের মধ্যে সে দেখা দেবে তোমাকে কিন্তু পারলে হয় মন কনসেন্ট্রেট করতে পারবে যে দেবতাকে সে আসতে বাধ্য তিন দিন কিংবা সাত দিন ম্যাক্সিমাম এর মধ্যে আসবে এগুলো সব আছে সিদ্ধভূমি সব বিষাল সেই জন্য মানুষ জগতের এই যে হাট বসেছে চেচামিচি এর মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না প্রভুপাত কি কি বলেছেন আসছে দিনগুলোকে আমি বলব সব প্রত্যেকটা দিনের প্রথম কথাতে যে কথাগুলো শুরু হয় সেগুলো এত ভাইটাল কথা কল্পনা করা যায় না প্রভুপাত বলেছেন যে গৌরীয়গণ নিজে স্পেশালিটি বজায় আগে এই সম্বন্ধে কালপশু আলোচনা করব ধীরে ধীরে এখানে তারা দেখা যাচ্ছে সত্যি সত্যি বৃন্দাবন হচ্ছে সর্বকাল ও সুখাবহন এখন প্রশ্ন হল ভগবান বৃন্দাবনে খেলাধুলা করবার জন্য যান কখনো কখনো সকাগণ একে অপরে বৃষরূপ ধারণ করলে মাথা দিয়ে গোঁতাগুতি করছে কেউ ময়ূর এক একটুখানি কাপড়টাকে উতুলে দিয়ে দৌড়াদি করছে মুখে বিভিন্ন রকম আওয়াজ করছে আমরা ছোটবেলায় করতাম জলের মধ্যে এরকম আওয়াজ বা এরকম এইসবান ভগবানের থেকে এসছে খেলাগুলো সমস্ত তার থেকে এসছে লোকে জানতে পারে না লেখকুলি করতে গিয়ে এলো এই জন্য বলছেন কদা উচিত যমুনা তীরেতে খেলা করতে করতে কংসের পেরিত বৎসাসুরে বৎস বৎস বা প্রথমে গোপাল কি করতেন ছোট ছোট বৎস পালন করতেন সব ঘোরাঘুরি করতেন খেলাধুলা হ্যাঁ বৎসাংশ চারত সকমে ছোট ছোট বাছুরগুলোকে চড়াতে পারবে না বড় বাচ্চা বাচ্চা ছেলে পারবে ছোট ছোট কচি কচি বাছুরগুলোকে নিয়ে ঘোরাঘুরি করতে ও আনন্দ এদের এটাই আনন্দ এদের হ্যাঁ এবার সেখানে বর্ষা সুর এসছে অসুর এসছে বৎস বৎসাসুর এসে সেখানে তাদের দলে ঢুকে পড়েছে খেলা করবার নাম করে সেখানে ভগবান হরি সেখানে ধীরে ধীরে বলদেবকে ইশারা করে দিল এ বেটা অসুর এসছে আর কাউকে জানতে দিলেন না নিজে হাসতে হাসতে সেখানে গেলেন গিয়ে যেন মনে হচ্ছে খেলা করছে কিছু বুঝতে পারি না আমি বোকা গুরু বৈষ্ণব এরম করেন আমি বোকা কিছুই জানতে পারি তোরা যা চাকরি করে কিছু জানি না তোরাই তো পালক আমার আমি কি জানি কিছু আছে আমার দেখ না তোরাই তো খেতে দিয়ে চালাস আমাকে ভালোবাসে এরম ভাবে এইভাবে দেখা যায় যে যখন আস্তে আস্তে তার কাছে গেলেন যে সঙ্গে সঙ্গে পেছনের পা দুটো ধরে আর লেসটা ঢুবে ধরে কি করলেন ওপরে দুরন্ত একবারে চরকির মতো ঘোরাতে আরম্ভ করলেন ঘোরাতে ঘোরাতে চোখপোক বেরিয়ে গেছে গিয়ে এখন উপরে ছুড়ে দিলেন ওই বাচ্চা কৃষ্ণ সুরে দেওয়াতে সে উপরে গিয়ে একটা গাছের উপর হুমড়ি খেয়ে পড়ল বিরাট গাছ ভেঙে তার প্রাণ বেরিয়ে চোখের দিকে আবার খেলা করতে করতে অন্য জায়গায় গেছেন এদিক ওদিক একটা বিশাল একটা এরকম ধরনের মুখ করে এটা কি একটা যেন রয়েছে বুঝতে পারছেন না সেটা হচ্ছে বকাসুর বকাসুর এসে গেছে তাহলে বকাসুর এসে এবার কী করছেন একে মার্বে এই সবাইকে কৃষ্ণকে কৃষ্ণ লোকগণকে সবাইকে মারবে এবার শিগ্রি কি কৃষ্ণ কি করলেন এবার এই বকাসুরে আমি অল্পের উপর বলছি বিস্তৃত আলোচনা করতে পারবো না ক্ষমা করবেন বকাসুরের বুঝতে পারলেন এটা কি একটা খেলার মতো বিশাল আকাশের মতো মুখটাকে ফাঁক করে বসে রয়েছে সেই সময়তে সবই বক নাম মহাসুর বক রূপ ধীক্ষ্ণ তন্ডু অগ্রসিত কৃষ্ণকে এক গিলে ফেলল ভেতরে গিলে ফেলার সঙ্গে সঙ্গে কি হলো কৃষ্ণ কি করলেন ধীরে ধীরে একে কি করেছিলেন প্রথমে তো সখাগণ গেলেন তারপরে এই সমস্ত তারপর সেকে যখন ফেলে দিলেন গরম লাগছে গরম হয়ে গেছে ভেতরে ইচ্ছে করে এরকম সৃষ্টি করলেন ফেলে দেয়াতে ফেলে দিয়েছেন তখন তালু মুলে গিয়ে অগ্নির মতো ভগবান সবই পারেন মুলে এখানে চলে গেছে গিয়ে আবার কি গিলতে এখনো পারেনি এখানে গিয়ে করে গরম অঙ্গারের মতো গরম হয়ে গেছে। ইচ্ছে করে একবারে অগ্নি বিস্তার করেছে পড়াশুড়ে বার ওই ভোরে মুখ থেকে ফেলে দিয়েছে ফেলার সঙ্গে সঙ্গে আবার ঠকুরো মারতে আসছে সেই সময় তো ভগবান কী করলেন দুটো চঞ্চু ধরে এরকম যেমন ঘাসকে এরকম চিঁড়ে ফেলে চিড়ে ফেলে দেবে তা বকা সুর চলে গেল বকা বকি তো আগেই গেছে বকি হলো তার বোন আর ছোট ভাইটাও চলে গেল এই যে একটু বস্তা সেই ছিল এটাও গেল সব বংশকে সব একটা একটা করে পাঠিয়ে দিচ্ছেন জমদুয়ারে না মজা হলো ভগবানের হাতে গেছেন জমদুয়ারি তো মজা করে বললাম এর আবার কি আবার সিদ্ধান্ত ধরে নেবে মারা কি বললো রে তাহলে কথা হলো এই যে এর পরেতে এবার ভগবান খেলা করতে করতে আরও আগেই যাচ্ছেন নানা রকম করতে করতে এবার নদী তীরে এদিক ওদিক খেলা করতে করে গড়ে বনের বনসভা দিচ্ছেন বিভিন্ন হংসবক জলাশয় রয়েছে কখনো কখনো কেউ পাখির ডাক ডাকছেন বিভিন্ন এই অবস্থায় হঠাৎ কি দেখছেন দূর থেকে গোপা বালকগঞ্জ দেখছেন এটা পাহাড় বাচ্চারা স্বভাবত যা দেখবে নতুন একটা আনন্দ পায় ওটা কী রে বলে আমি তো দেখিনি কোনোদিন ওটা নতুন জায়গায় এসেছি বোধ হয় আজকে একটা পাহাড়ের মতো একটা কি একটা মুখটা গুয়া দেখতে গুফার মতো খুব লাল দেখা যাচ্ছে খুব সুন্দর বুঝলি লাল মাটি বোধ হয় চল ওখানে খেলি একটু বলে ওইখানে গেছেন গিয়ে পা দিয়ে দেখে নরম নরম লাগছে গদির মতো ভালোই আরাম লাগে চল এর খেলি জিপ তো ওটা ওটা হচ্ছে অগাসুরের জিপ কেউ ওরা বলছে নরম নরম লাগছে ভালোই লাগছে চল এখানে খেলবো নাচব হ্যাঁ এই করতে করতে আবার পড়াশোনা করি আমিষের মতো গন্ধ লাগছে না রে হ্যাঁ তাই তো কি জানি কি হবে কে জান না যা হবে হবে কৃষ্ণ তো আছে আমাদের ফোকটে উদ্ধার করবে পয়সা লাগবে না তো এ ঢুকে পড়ছে এবার ও চিন্তা করছে যে যতক্ষণ এই বালকরা ঢুকে বলল এখন গিলবে না আগে কৃষ্ণ ঢুকুক তারপর গিলবে কৃষ্ণ ঢুকেছে কৃষ্ণটা মুখটাকে যেই বুঝিয়েছে সব সবগুলোকে সময় তো চেপে দেবে মেড়বে আরে চাপা কী অত সম্ভব যে রয়েছে সাক্ষাৎ হরি ভগবান সে তো বালক্র সে মুখের মধ্যে গিয়ে এখানে আস্তে আস্তে দীর্ঘ বিষ্ণু নাম শুনেছ কেন দীর্ঘ বিষ্ণু হয়েছে হ্যাঁ এরকম মাথা নেড়ে দিল পরিক্রমা গেছিস হ্যাঁ এরকম মাথা নেড়ে দিল পরিক্রমা গিয়ে কি দেখেছিস কার কোন কোন বৈষ্ণবৈষ্ণব ঘুরেছি কিছু বলতে পারবেন মথুরা কি কি দেখলি ওই দেখলাম ঘুরলাম আইসক্রিম খেলাম এই হলো আমাদের পরিক্রমা হ্যাঁ ওখানে যে দীর্ঘ বিষ্ণু আছে ওটা কি কারণে নাম হয়েছে হ্যাঁ দীর্ঘ বিষ্ণু কি জন্য যখন কংস কে বাচ্চা ছোট কংস বসে রয়েছে ওই সিংহাসনে যখন সব যখন সব ওই সবাইকে মারল ওই মল্ল মুষ্টি চানু সব এবার কংস এবার ঘামছে কংস ব্যাপারটা কি হল কালকের বাচ্চা এই তো সব দু চারজনকে পাহাড়কে গুঁড়িয়ে দিতে পারে এই কি হলো একটা বাচ্চা হারিয়ে দিচ্ছে তখন যখন কি এবার কংস কি করলো যে হবে আমার গেমটা আমার পক্ষে চাই খেলাটা খেলা ওটা তো খেলা একটা বাহানা করেছে আসলে তো ওটা মল্লযুদ্ধ একটা বাহানা আসলে কৃষ্ণ ভগবানকে মেরে ফেলো কৃষ্ণ ভগবানকে জগতে উড়িয়ে দাও অসুর রাক্ষস এদের বুদ্ধি হলো এই ভগবান বলে কোনো বস্তু রাখবো না এটা উড়িয়ে দিলে ভালো হয় জড়জগতে অসুর প্রকৃতি থেকে গুরু বৈষ্ণব ভগবানের তো কিছু থাকবে না আমার সুবিধা হবে উড়িয়ে দাও জগৎ থেকে যে কোনো ভাবে অসুর ব্যক্তিদের এটা হচ্ছে স্বভাব সেখানে দেখা গেল যে এই যে দেখা যাচ্ছে সে দুটো মুখটা কেরম করে রয়েছেন দীর্ঘ বিষ্ণু নাম হয়েছে এই জন্য যে কংস যখন ওখানে বসে উত্তেজিত হয়ে বসছেন ঘামছেন এবার নানা রকম অসৎ করেছিলেন যাই হোক এখানে এর সঙ্গে এর মল্লযুদ্ধ হবে ইত্যাদি এরা ভদ্র জগতে যেরকম চালাকি করে অভদ্রতা ভেতরে আছে বাইরে প্রকাশ করে না লোকেরা সমাজের অনেক করে বাইরে ওপর দিয়ে ব্যান্ডেজ করে যেমন রাখে দেখা যায়ন ও ওরকম করে রাখে এটা হচ্ছে আমাদের সমাজের ভদ্রতা বক্তিম ঠাকুর বলেছেন অভদ্রটাকে ওপরে পোলেপ দিয়ে রাখে এখানে কংস সেরাম করছে যেন জগতের লোক আমার চালাকিটা না বোঝে সেই জন্য প্রথমে সব লড়াই করে দেখলে হেরে যাচ্ছে তখন ওপরে বসে ঘামছে এবার কি করা যায় এ তো অসৎ বুদ্ধিতে একে মারতেই হবে যে নিয়মে করলাম লড়াই এত তো তো পারলো না এত হেরে যাচ্ছে এদেরকে মেরে ফেলছে তাহলে কি করব ওই সময় রকম করছেন সব কটাকে নাশ করার পর যদি যুদ্ধের যে কটা স্থল এই সমস্ত যত আছে পক্ষের লোক যারা এলো তাদেরকে নাশ করার পর কৃষ্ণ এখানে কংস এবার অত্যাচার আরম্ভ করবে উঠে দাঁড়িয়ে অত্যাজিত হয়েছে তখন এখান থেকে কৃষ্ণ দীর্ঘ বিষ্ণু হয়েছেন লম্বা হয়ে গেছে কেরম ঝাঁপিয়ে উঠেছেন এক টান মেরে যেমন ভাবে অনেক উঁচু কংছের সেখান থেকে এক ঝাঁপ মেরে নিচে ফেলেছেন ওকে ফেরে এরকম ফেলে এবার তারপর মেরেছেন বোঝা গেল বল বলল জন্য সেই সময় যে দীর্ঘ বিষ্ণু কৃষ্ণ ওই রূপ ধারণ করছে বড় লম্বা দীর্ঘ বিষ্ণু নাম হয়েছে সেই এখানে এখন এই যে একটা খেলার একটা যন্ত্র এরকম একটা সাজিয়ে অগাসন নিজে পড়ে রয়েছে এখন এইটা যে অসুর গোপ বালকগণ শুদ্ধ সত্যময় ভগবানির সব সন্দিনী শক্তির প্রকটিত ওদের বোঝা উচিত ছিল কিন্তু বুঝতে পারছে না কেন বলে এখানেই তো এই উত্তরটাই তো দিয়েছিলাম যদি ওরা বুঝতে পারে তাহলে লীলাটা হবে না ওই জন্য ভগবানের যে স্বজন বিমোহিনী আর বিমুখজন বিমোহিনী যে মায়া কার্যক্ষেত্রে যখন যেটা দরকার পড়ে তখন সেটা কাজে লাগায় লাগিয়ে লীলাটাকে পুষ্টি করেন এখানে এরা কিছু কিছু অনুভব করলো বুঝল না চলো কৃষ্ণ যতক্ষণ ভেতরে না ঢুকলো ততক্ষণ মুখ বন্ধ করেন কৃষ্ণ মুখ বন্ধ কৃষ্ণ প্রবেশ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তো জানেন সব কিছু সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করেছে তখন কি করেছেন কৃষ্ণ ওর এইখানে গেছে এইখানে গিয়ে আস্তে আস্তে বাড়ছেন এরকম বড়ো হচ্ছেন আস্তে আস্তে বাড়ছেন ছোট তো আস্তে আস্তে বাড়ছেন বাড়তে বাড়তে এত বড় হয়েছে ও একেবারে মুখ এখান দিয়ে ঢুকে ফুটো হয়ে ব্রহ্মরন্দ দিয়ে ফুটো হয়ে প্রাণ ওর বেরিয়ে গেল তখন ওই মুখ কিন্তু সব ছেলেগুলোকে নিয়ে কৃষ্ণ বেরিয়ে পড়লেন বোঝা গেল কি বলল এইভাবে অগা বকা বকি সবাইকে ভগবান নাশ করলেন এগুলো অনায়াসে চলে ভক্তিম ঠাকুর সুন্দর ব্যাখ্যা করেছেন এগুলো যদি কোনোদিন সুযোগ হয় আর মানুষের যদি সেরকম বুদ্ধি ভালো হয় তাহলে সেগুলোকে কোনোদিন ব্যাখ্যা করা যাবে এই যে তিনাবর্ত কি পুতনা কী এগুলো কাকে বলে এগুলো কিসের প্রতীক মানুষের মধ্যে সাধকের মধ্যে এটা কীরকম রূপে তিনাবর্ত ঢুকে পড়ে এর সব ব্যাখ্যা যদি ভজনে আগ্রহ থাকে আর না আগ্রহ থাকলে থাক খাওয়া দাওয়া কাঁসি বাজাও আমারও তো দরকার নেই আমারও সময় বই অমূল্য সময় সেই জন্য বলা হচ্ছে এখানে এইভাবে তারা খেলা করে করে বেড়াচ্ছে বেড়াচ্ছেন এবার এত আনন্দময় বিলাস যেগুলো বর্ণনাতে কোনো দিন আসবে না ভাষায় যদি বহু দীর্ঘদিন যদি এক একটা লীলাকে এক একটা শব্দকে ব্যাখ্যা করে করে বলা হয় তাহলে ভগবানের এই লীলার বৈশিষ্ট্য অনুভব করা যাবে একদা কি হল ভগবানের ইচ্ছে হল যে সময় মিলে চিন্তা করলেন যা আমরা ভোজন করব। আমরা বনে গিয়ে বনভোজন করবো একসঙ্গে বনভোজন করার বুদ্ধি নিয়ে বনভোজন করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন সমস্ত কিছু এইভাবে খেলা করতে করতে দেখা গেল ভগবান কাম্বনের বৃন্দাবনেরই অংশ বৃন্দাবনটা ষোলো কোষ আমি বলেছি বিভিন্ন জায়গা জুড়ে লোকে জানতে পারে না সেইখানে বৃন্দাবনের মধ্যে সেখানে অপূর্ব লীলা করছেন ভগবান যে যা খাওয়ার দাওয়ার এনেছে বাড়ি থেকে সমস্ত এবার খুলে সবাই মিলে বনভোজন করবেন কোমরে বাঁশি গুঁজে রেখেছেন বাঁশিটাকে এমন কাজে লাগছে না এখন গুজা থাক তারপরে এরকম মল্লবিশ্বের মধ্যে এখানে গুজা রয়েছে সুন্দর শিখে বিচ্ছ অপূর্ব সে মানে কল্পনা করা যায় না সবাই যে যা পাতা জোগাড় করেছেন কেউ কেউ পদ্ম জোগাড় করেছেন কেউ কেউ অন্য পাতা জোগাড় করেছেন সমস্ত পাতার কলাপে যে যে পাতা পেরেছেন জোগাড় করেছেন কেউবা সেই পাথরের ওপরেই পরিষ্কার করে ভূমিতে সুন্দর করে ওখানে আহারের জন্য বাটি তৈরি করেছেন একটা অত খাল জায়গা রয়েছে ওটা বাটি বেশ ভালো থাকে আর এইখানে খাবো আজকে আর এইখানে খা ভালো করে এবার সেখানে সব নিয়ে বসেছেন जे जे खावा एने सब कृष्ण के बोल कृष्ण एक तो कम बनी है ओ ब माँ की एक तो सबा खाइए कृष्ण के सबा खाचन ये समस्त गोस्त करवस्थाय सर्वे बोल सर्वे मिथ दर्शय स्ोजचिरम पृथक ভগবানের সঙ্গে সবাই নর্ম হাসি ছাটটা করতে করতে একে অপরকে যা যা নিজের নিজের ভালো ভালো খাওয়া এনেছেন রুচি সেগুলো সব পাচ্ছেন সব বসে আর এইভাবে ভগবানের অপূর্ব ভগবান দুই ভাত খাচ্ছেন ভগবানের সেখানে বর্ণনা করা আছে বাম কক্ষে সেই বাঁশিটাকে দিয়ে দিয়েছেন গুজে সিংহাও ঝোলছে এখানে দিয়েছেন ঝোলানো আছে বিভ্রত বেনুম জঠোর পট ই কক্ষে বাম পান কবলম তৎফল অঙ্গল ইস नर्मभी स्वई सर्गे लोके मिसति भुबुजे बाल के लिए मैं बाल, बाल, बाल, बाल मान बाच्चा जे खेला करे। खेला करगवान ब्रिभद्धर पटय पटयो कपड़े जठर यही বেনুকে গুজে রেখেছেন চ কক্ষে বাম পান বলছেন কক্ষে সিংহ বেত্রে সিংহ সিঙ্গাবাজা ভু ভু করে বাজাবে গৌমাতা গুলো সব বুঝতে পারবে কৃষ্ণ সিঙ্গাবাজি ঝুটে আসবে হ্যাঁ সেই সিঙ্গা বেত্রেই চ কক্ষে এটাকে ঝুলিয়ে রেখেছেন দড়ি দিয়ে লাগানো সব ঝুলিয়ে রেখেছেন আর বাম পানেও মেনে মৎসেন কবলম হ্যাঁ তৎ ফলানি অঙ্গল ইস্যু আঙুর ফাঙ্গুর বিভিন্ন জিনিস এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে গোঁজা রয়েছে বলছেন ভগবান কি করলেন বাম হস্তে দক্ষি তো অন্যের গ্রাস বাহাতে ঘৃণা লাগতে পারে আবার কি বলবে তো হ্যাঁ সেই জন্যই তো ভগবান করছেন যাতে তোমার সন্দেহ আছে বেনু বাম উদরে বসনে পুড়ে রেখেছেন বাম কক্ষে সিংহ বেত্র আর বাম হস্তে দধিমক্ষী দধি মাকানো অন্যের গ্রাস আর আঙুলের বিভিন্ন ফাঁকে ফাঁকে বিভিন্ন ফল হ্যাঁ বিভিন্ন বুঝতে পারা এ আং থেকে আরম্ভ করে টুকটুকটু ছোট ছোটো সব ফল আঙ্গুলে ফাঁকে ফাঁকে রেখেছেন সব খাবেন যে এইভাবে পরিহাস করতে করতে স্বর্গবাসী যারা আছেন তারাও আশ্চর্য হয়েছেন এ কী ভগবান এইসব কী খেলা পূর্ব অবলম্বন করতে থাকলে ভোজন করতে লাগলেন এবার এই রকম ভোজন করতে করতে যে যে এই যে যা এই সমস্ত বৎসগণ তৃণলোফের দূরবনে চলে গেছে বৎসগণের ধর্ম যেখানে ভালো কচি ঘাস পাবে সেদিকে যাবে ঘাস খেতে খেতে কতটা দূরে যে খেয়াল রাখে না এদিকে এরা যখন এদিকে এখানে বসে বসে রকম বনভোজন করছেন সেই সময় হঠাৎ দেখিনে না বৎসগুলো তো এইদিকে ছিল কোথায় চোখে দেখা যাচ্ছে না তখন সিদাম সুদাম বলছে কৃষ্ণ তুই খা আমি দেখছি বল না না না তোরা বস আমি দেখছি বরঞ্চ তো ভগবান জানেন এখানে এটা বিলাস হবে ওই জন্য তোরা খা আমি আসছি এক্ষুনি নিয়ে ওই কতক্ষণ লাগবে কত দূর আর গেছে বলে দূরে গেলেন গেঁদে কোন জায়গা বৎস নেই বৎস নেই কি বার হলো কৃষ যখন তার তো শতসিদ্ধ জ্ঞান তখন জানতে পারলেন যে ব্রহ্মা এখানে এসে আমি যে আমাকে সবাই এঁটো ছিল বন্ধুরা এই খা রে কৃষ্ণ ওটা খেয়ে লোলাঝোলা মাগানো কৃষ্ণ এটা একটু খেয়ে দেখতো আমার মা কেমন খেয়ে দেখ এঁটো খেতে ভালোবাসেন কৃষ্ণ কোনো যদি গাছের মধ্যে কোনো পাকা ফল থাকে উঠতে না পারে তো তারা তখন আস্তে আস্তে কী হয় একের ওপরে উঠে উঠে সে গাছে কে হয়তো ওপরে ডালটায় উঠলো ওরে নাগাল পেয়ে সেখান থেকে ফলটা না বালো সেখান থেকে ফলটা ও আগে খেলো খে বলে ভালো মিষ্টি দে কৃষ্ণকে দে আগে আমি খেয়ে দেখি ও পরে ও খেলো তারপর বলে ও আমাকে দে আমি খেয়ে দেখি বল লাস্টে লোলা ঝোলার সময় আটিটা রয়েছে কৃষ্ণকে বাবা বা খুব মিষ্টি তো বা কেন ওইটি ভগবান খান ভক্তের উচ্ছিষ্ট খান বৃন্দাবনে ওই কোন কোনো মিষ্টিওয়ালা থেকে আর কেউ মারে না পশু পাখিকে কেন পাখি সন্দেশের শোকেশে ঢুকে ইচ্ছে আমাদের খাচ্ছি বাহ ভালো তো কৃষ্ণ ওখানে সব এটো খায় বৃন্দাবনে এমন কিছু জিনিস নেই কিছু কৃষ্ণ এটো ছাড়া কিছু খায় সব উচ্ছিষ্ট পাখিগুলো খাবে তারপর কৃষ্ণ খাবে পাখিগুলো সব ভেতরে ঢুকে শোকেশ সন্দেশ খাচ্ছে বুঝতে পারছি কিচ্ছু বলে না বাহ ভালো তো এইরকম ভাবে বৃন্দাবন সব উচ্ছিষ্ট খায় বুঝলে কথা কৃষ্ণের এইটা অপূর্ব বিলাস এখন ওখানে ব্রহ্মা এসে যে কোন সময় এটা দেখেছে দেখে বললে রাম রাম রাম রাম ইস ইঁটু খাচ্ছি ঘোরাফেরা গুছিয়ে ইঁটু হাতে নিয়ে বা ইস এই ভগবান অতীর্ণ নেই তো ভগবান হতেই পারে না ছেলে ভগবান সন্দেহ করলেন আচ্ছা আচ্ছা যদি ভগবান একটা পরীক্ষা করে দেখি ওর বাছুরগুলোকে কি করে দেবো বলে কি করলেন সব বাচুরগুলোকে নিয়ে অন্য জায়গাকে রেখে দিয়ে চলে এলেন ব্যাস কি করে কৃষ্ণ সব জানতে পারলেন কৃষ্ণ সব জানতে পারলেন যে এটা ব্রহ্মার কাজ কিচ্ছু বললেন না কি করলেন বলছেন তিনি ধীরে ধীরে কি করলেন যে যখন ওখানে গেছেন বৎসগণকে খুঁজতে বসান কোথায় গেছে বস্ত্রগণকে খুঁজতে গেছেন এদিকে এখানে যে ছেলেপেলেগুলো খাওয়া দাওয়া করছিল এখানে যে খাওয়া দাওয়া করছিল এই গোপবালকগণ এদেরকে পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে এদেরকে তুলে নিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছে সমস্ত ভগবান ওখানে গোমা যদি বাছুরগুলো ওই খুঁজে না পেয়ে যখন এখানে এসেছেন এতে গেলে আমার বন্ধুগুলো গেল কোথায় ছিল খাচ্ছিল কেউ নেই তো মুশকিল তখন ভালো করে দেখলেন সব ওই ব্রহ্মারী কাজ তখন ভগবান কি হল দিকে যে ওকে একটু শিক্ষা দেবো ও চাটনি খাওয়াবো ওকে পরে দাঁড়াব এখন কিছু বলবো না যা করছে করুক হ্যাঁ তখন কি করলেন নিজে থেকে নিজের শরীর থেকে কি করলেন নিজের যেরকম যেরকম গোপবালকগুলো ছিল যেরকম যেরকম তাদের যে যেদিন যে কাপড় পরেছিল যেরকম কায়দার মুকুট পড়ে যা যা কিছু এজ ইট ইস সমস্ত কিছু নিজে আবিষ্কার করলেন সব নিজের শরীর থেকে প্রকাশ এমন এমনকি যতগুলো বাছুর ছিল সবগুলো নিয়ে সিঙ্গা বাজাতে বাজাতে হৈ হৈ করে বাড়িয়ে গেলে কোনো মায়েরা বুঝতে পারলো না আজকে তাদের ছেলেগুলো হেলেগুলা উদা হয়ে গেছে বাছুরগুলো উধা বুঝতে পারলো না কিন্তু লক্ষণ একটা আশ্চর্য হলো যে বাছুরগুলো যখন আসছে সেই বাছুরগুলো কিন্তু একটু বড় বাছুর কিন্তু গোমাতাগুলোর কাছে পরে আবার সন্তান হয়েছে সেই বাছুরগুলোকে আদর করার দরকার ওগুলোকে ফেলে দিয়ে বড়ো বাছুরগুলো যখন ফিরে এসছে হাঁ করে এরকমভাবে লে উঠে দৌড়াচ্ছে ওর এরা বুঝতে পারছে না দেখাল স্বাভাবিক দেখা যায় মা এর কি হলো সব দৌড়াচ্ছে না যে সমস্ত মায়েরা মনে মনে ভেবেছিল যে যশোদা মায়েরাম একটা ছেলে হলো এই ছেলেটা যদি আমাদের হতো কাজে হতো তাদেরকে কৃষ্ণ মনে মনে বুঝতে পেরেছেন বলো তোমাদের আশা পূর্ণ করবো সেরকম তিনি কি করলেন ওই জন্য তাদের সন্তানের রূপ ধরে তাদের মায়ের কোলে উঠলেন তাদের সনপান করলেন আদর করলেন কিন্তু তাদের নিজে সন্তানকে এতদিন আদর করেছে ওরা বুঝতে পারছে না মাগুলো আজকে কিষ্ণুকে জড়িয়ে ধরে এত সুখ কেন হচ্ছে মানে মনে হচ্ছে সুখের সাগরে ভাসছে কি আশ্চর্য কেন এরম হচ্ছে কেন ওগুলো সব কৃষ্ণ কৃষ্ণ এরকম রূপ ধারণ করেছে। প্রত্যেকটা মা যেন কোল থেকে ছাড়তে না এত বড় হয়ে গেছে রোজই আসে আদর করে ঠিকই কিন্তু আজকে যেন একেবারে আশ্চর্য হচ্ছে না এরকম ধরনের কাল যাবত। ভগবান এই কাউকে বুঝতে দেননি এই রকম রূপ ধারণ করে সব খেলা করছেন এই রকম রূপ ধারণ করে যে এতগুলো খেলা করেছেন বজবাসীদের কাউকে জানতে দেননি নট ইভেন বলরামও জানতে বলরামকেও জানতে দেন বলরাম আর কৃষ্ণ কিন্তু পার্থক্য নয় একই কিন্তু ভগবান ইচ্ছে করে এই লীলা পুষ্টির জন্য বলদাউকেও চেপে গেছেন কেন ইচ্ছাশক্তিটা কৃষ্ণের ইচ্ছাশক্তিটা একমাত্র কৃষ্ণের ইচ্ছাশক্তিটা আর কাউ না ইচ্ছাশক্তি কৃষ্ণের ইচ্ছা শক্তি বলে যোগমায় ইচ্ছে করে এটা করলেন ভগবানের ইচ্ছায় বলরাম যখন ধাক্কা লাগছে বলরামের গৌ চড়াতে পাহাড়ের উপর উঠেছে বাছুরগুলো সব রয়েছে আর নিচে সব বড় বড়ো গৌ গৌমাতাগুলোকে চড়াবার জন্য তাদের বাবা জ্যাঠারা যারা আছে তারা বড় গৌগুলোকে চড়ায় কৃষ্ণদে এখনও বৎসচারণ করে এখন তো বড়ো হয়নি ছোট পাঁচ ছ বছর বয়স ছোট বাচ্চা ওখান থেকে মা গুলো দেখছে যে আমার বাচ্চাটা উপরে রয়েছে পাহাড়ে এইরকম ল্যাচুচু করে একেবারে হাঁ দৌড়াচ্ছে রাখাল গুলো বুঝতে পারছি না কি হল রে বাবা এই রকম ভাবে দৌড়াচ্ছে মাথায় ধাক্কা লাগলো কি হলো বাবাটা এইরকম ভাবে দৌড়াচ্ছে বড়ো বাছুর বুঝিতে প্রতি তো এতকর্ষণ না কি হতে পারে তখন নিজে ভালো করে চিন্তা করলে। চিন্তা করার সঙ্গে সঙ্গে ভেতরে দেখলেন আরে কৃষ্ণই তো সব হয়েছে ভগবান বলরামের তো ইচ্ছা ছিল না জানবো বলরামের যখন ইচ্ছা হবে আমি ব্যাপারটা জানবো তখন জানতে পারবে এতদিন বলরামের হৃদয়তে ইচ্ছাটা প্রকট করেননি কৃষ্ণ যে জানো তুমি আমার ঘটনাটা কি কিন্তু ইচ্ছা আমি ঘটনাটা জানবো কি তা বলরামের কাছে তো লোকান হয়ে যাবে না বলরামের কিছু তো অভিন্ন হ্যাঁ সঙ্গে সঙ্গে বলরাম জানতে পারলে কিন্তু এক বছর কাল কোনো বোঝবাসীরা জানতে পারিনি এবারতে যখন ব্রহ্মা লুকিয়ে রেখে চলে গেছেন এক বছর কালে ব্রহ্মার দিনটা তো হিসাব করতে ব্রহ্মার দিন কতক্ষণ কত নয় কতদিনে হয় হিসাব করলে এখন ওই ভাগবতপাঠ বন্ধ হয়ে যাবে ওই হিসাব করতে লেগে যাব ব্রহ্মা দিনটা কত কত কীরকম বড় ব্রহ্মা ক্ষণিক সময় চোখের পলকে একটু গ্যাছেন এসছে তাতে এসে দেখছেন যে আমি যে সমস্ত বৎসগুলো হরণ করেছিলাম যে সমস্ত গোপবালকগুলো সব দিক শুধু আছে তাহলে কি ব্যাপার হলো। তাহলে কি ওকে বের করে নিয়েছি জানতে পেরেছে যাই তো দেখে আসি যেখানে রেখে এসেছি সেখানে গিয়ে দেখেন না সব আছে তো যেরম ছিল আছে। তাহলে ব্যাপারটা আবার এখানে এসে উঁকি মারে আবার ও করে যায় একবার ফাঁপড় হয়ে গেছে একবার এখানে উকি মারে গিয়ে আবার এখানে উকি মারে বলেন না একই আছে তারপরে ভগবান তাকে করুণা করলেন তখন সে চোখ খুলে দিলেন দেখলেন যে সব কৃষ্ণ সমস্ত গোবৎস থেকে আরাম বাছুরগুলো থেকে আরম্ভ করে সব দেখছেন হ্যাঁ সব তো কৃষ্ণ চারিদিকে কৃষ্ণ ময় সারি সব সখা পোকা সব কৃষ্ণ তখন মাথা খারাপ হয়ে গেছে কাঁদতে কাঁদতে এসে এবার পায়ে পড়েছে। ব্রহ্মা এসে পায়ে পড়েছেন বলে আমার চারটে মাথা তোমার একটা মাথা আমার চারটে মাথা এক জায়গায় করে বুদ্ধি খাটিয়েছিলাম মশারি খাটাবার মতো কিন্তু হলো না কিছু মশারি খাটার দিকে পড়ে যায় লোক হ্যাঁ বুদ্ধি খাটাল ব্রহ্মা হেরে গেল এসে এবার পায়ে পরতে আরম্ভ করলো কান্নাকাটি আরম্ভ করলো আমায় ক্ষমা করা আমি ভুল করেছি তোমাকে পরীক্ষা করতে গেছি আমার এত বড় সাহস বলে পায়ে পরে সে কাঁদতে আরম্ভ করলো ব্রহ্মা এসে করতে আরম্ভ করলো স্তুতিগুলোর এক একটা আলোচনা যদি দীর্ঘদিন যাবত হয় তাহলে ভেতরে আনন্দ হয় কিন্তু সে হওয়া সম্ভব অল্প দু একটা করেই আমাকে ছুটি চলে যেতে হবে ব্রহ্মা বলছেন আলোচনা এই তো দেখেনা বলছেন ব্রহ্মা বাছো ব্রহ্মা কাতুর বলছেন ভগবানের সামনে সুতি করছেন নৌ মেডে অবরব পুষে তরিত রায় বলছেন গুঞ্জাবতং পরিপিচ্ছ লো বন্য স্র কবল বেত্র বিশান বেণু লক্ষ শ্রী মৃদুপদে পশুপায় নৌ মেডতে অবরব পুষে তরিত রায় গুঞ্জাবত পরিচ্ছল সৎ মুখায় বন্য স্রজে কবল বেত বিদে পশুপঙ্গুপ অঙ্গ জায় পশুপ তাকে বলা হয় নন্দ মহারাজের বেটা পশুপ অঙ্গ জায় এ নন্দ মহারাজের বেটা সেই কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের কথা বলছে। তাকে নৌমিড তাকে নৌমি ইড্য সেই প্রণামের সর্বোচ্চ বিষয় তিনি নৌমি ইডো অব্রবিসে তরিত অম্বর আয় যা তরিত অম্বর আর গা টাকে বলাছেন অব্রবপিসে নবীন মেঘ যেমন উঠলে পরে সুন্দর দেখা যায় ঘন কালো একটু হ্যাঁ এই ভগবানের নাম হলো ঘনশ্যাম ঘনশ্যাম নাম দেয়া এই কারণে আর সেই যে এত সুন্দর অঙ্গবাস আর তড়িদম্বরায়ও অম্বরটা পড়েছেন কেরকম বলছেন বিদ্যুতের মতো আচ্ছা ব্রহ্মা এরকম ধরনের উদাহরণটা দিলেন কেন বিদ্যুতের উদাহরণ দিলেন কেন অন্য উদাহরণ দিতে পারতেন মেঘের বরণইও বললেন কেন কালো বলে দিতে পারতেন ওই যে তো সবাই তো অনেক জায়গায় কৃষ্ণবর্ণ বলেছে ও বলে দিতেন আর গায়ের এই এই যে এটা এটা তো সূর্যের কিরণের সঙ্গে বাল যখন উদিত হয় বাল মানে যখন সবার সূর্য উদিত হয় তার কিরণের সঙ্গে তুলনা করতেন স্বাস্থ্যে অনেক জায়গা আছে পিত কৌশ ইত্যাদি সব বলা আছে বিভিন্ন স্তত্র বিভিন্ন দিনে করবো সকাল আরম্ভেতে তখন বোঝা যাবে হ্যাঁ বরহ পীর বর বপু কন্ডল ক্রান্ত গণ্ডম বেদ কনক কপি সম্বৈজ রায়িতাস বলা হয়েছে এরকম বিদ্যৎ বাস এখন প্রশ্ন হল এটা কেন করেছেন আর কবল বৃত্ত বিষান বেণু সব রয়েছে বর্ণস্রজে মালা গ্রহণ করেছেন মৃদুপদে আর গুঞ্জাবত গুঞ্জামালাও পরিশ্রম করেছেন লসত মুখায় অপূর্ব সুমিষ্ট মুখমন্ডল সে মানে কল্পনা করে এত মধুর্য মুখে ফুটে উঠেছে সৃষ্টি ছাড়া আর নৌমিডো বিশ্বনাথ বাদ এটা রহস্যটা খুলেছেন সিদ্ধ অল্প খুলেছেন বিশ্বনাথ চক্রবাদ বেশি করে বলছেন এখানে এই কথাটা বলার উদ্দেশ্য নৌমিডো নৌমি ইডো তে অব্রবুষে বলছেন এখানে উদাহরণ দিচ্ছেন দর্শন কি যেমন মেঘ যখন ঘনঘটা হয় আকাশে যখন ঘনঘটা মেঘ হয় সেই ঘনঘটা ঘটা মেঘকে হ্যাঁ মেঘ যখন ঘনঘটা হয়ে যায় আর সেই সময়তে যদি রাত্রিবেলা ঘন ঘটা তুমি দেখতে পাবে না কিন্তু যদি বিদ্যুৎ চমকে ওঠে সঙ্গে সঙ্গে মেঘটাকে দেখতে পাবে তো বিদ্যুৎ চমকাওয়ার সঙ্গে আকাশে যে মেঘগুলো আছে বোঝা যাবে আর রাত্রের অন্ধকারে এমনি বোঝা যাবে না মেঘ থাকলেও বোঝা যায় না ভালো করে সেই জন্য যেমন বিদ্যুৎ চমকালে পরে তড়িদ যেমন মেঘকে আবিষ্কার করে খুলে দেয় সেরকম রাধারানী তার সমাজ শক্তি তোমাকে আবিষ্কার করে দেয় জীবগণ কখনোই কৃষ্ণকে অনন্তকালও পেতে পারত না এইসব বিচার যদি রাধা এই যে রাধারানী অষ্ট জন্মাষ্টমীতে যদি কোনো সময় আলোচনা হতো তাহলে এইসব বুঝতে কীরকম ধরনের বহুপাত বিচারগুলো বলেছে। পাগলের মতো আশ্চর্য লাগবে অবাক্ষ শোনা যায়নি অদ্ভুত বিচার সে বলছে রাধারানী যদি না হতো কেউ কার সাধ্য নেই কোনোদিন কৃষ্ণ নামক মত্ত কুঞ্জরকে বসীভূত করে বসীভূত করে কে রেখেছেন রাধারাণী কৃষ্ণকে বসীভূত করতে অনন্ত কেউ পারেন না কেউ পারে না রাধারানী বসীভূত করে রেখেছেন তার আর তারপর বোঝবাসী গ্রন্থে থাকে বসীভূত করেছেন ভালোবাসার দ্বারা সে তো এখানে প্রশ্ন হল এই যে অব্রবুষে তরিতম্ব রায়ও বিশ্বনাথপতি এই কারণ ব্যবহার করেছেন যেমন মেঘকে ঘন ঘটা মেঘ চারিদিক আচ্ছন্ন হয়ে পড়লে সেই মেঘকে যেমন পরিষ্কার রূপে দেখা যায় যখন বিদ্যুৎ চমকায় সেই জন্য এই বিদ্যুৎ বরণ বলা হয়েছে রাধারানীর কথা গুপ্তভাবে বলেছে অর্থাৎ প্রথমেই বন্দনা করতে গিয়ে স্বশক্তি গুপ্তভাবে অর্চন করে দিলেন কাকে বন্দনা করলেন কাকে কৃষ্ণকে গুপ্তভাবে স্বশক্তিক যাতে খুশি হয় বেশি কেন কৃষ্ণকে একা বন্দনা করলে কৃষ্ণ খুশি হয় না কৃষ্ণ স্বশক্তিক যদি বন্দনা করে কৃষ্ণ সবচেয়ে বেশি সুখী হয় সেই জন্য বলছেন যে তার নাম কিন্তু মদন মোহন কিন্তু রাধা সঙ্গে যথা যথা রাধার সঙ্গে যথা ভাতি তদৈব মদন মোহন অন্যথা বিশ্ব মোহন অপি হ্যাঁ স্বয়ং মদন তিনি বিশ্বকে মোহন করেন অনন্ত ব্রহ্মাণ্ডকে যখন রাধারানী থাকে রাধারানীর সঙ্গে না থাকলেই তেই তখন স্বয়ং মদনে মোহিত বোঝা গেল কি বললাম এই জড় জগতের মদন নয় যেটা কুলশেখরের কথা কালকে বলতে গিয়ে আমি বলেছিলাম কুলশেখর এরকম সাবধান করছেন মদন পরিহর মদন পরিহর মদন কে বলছেন রে কাম মদন আমার সামনে আসবে না জানো আমি কে হর নয় তার চক্রের কিরকম পরিক্রম বিক্রম তুমি জানো না এই জন্য মদন পরিহর স্থিতিং মদিহে মদন পরিহর স্থিতিং মদিহে হে মদন আমার কাছে এসো না জানো না হর নয়ন কৃষাণ না কিশোর যখন তোমার দিকে তাকিয়েছিল তার তেজেতে তুমি পুড়ে গেছিলে কালো ছাই হয়ে গেছিলে মনে নেই কালকের কথা খালি শঙ্করের কথা বলছেন ভগবানের কথা এখনো বলেনি তুমি তো শঙ্করের কাছে যখন গেছিলে শঙ্কর তোমার দিকে তাকিয়েছিল তার তেজেতে তুমি ভস্মীভূত কালো হয়ে গেছ তারপর তোমার শরীরকে আবার ঠেলে দিয়ে নতুন শরীর জানো সেই ভগবান তার আমি সেবক চক্রের তুমি কিরম পরিহর স্মৃতি মদী এই সব কথাগুলো বারবার আলোচনা করবে মনে মনে তাহলে বল আসবে শক্তিক্ষয় হবে না যত নিজে শক্তিক্ষয় করবে তত ধীরে ধীরে নরকের দিকে চলে যাবে কেউ বাঁচাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নেই তোমার ব্যাংকের কোটি কোটি টাকা তোমার এলআইসি প্রভিডেন্ট ফান্ড তোমার যেখানে যা আছে হ্যাঁ শেয়ার মার্কেটের সব কোনোটাই তোমাকে বাঁচাবে না পিতা মাতা ভাই বন্ধু যখন তোমার যেখানে যাওয়ার হয় সেখানেই তোমাকে প্রাণ ছাড়তে হবে তা তার আগে জীব সকল সবাই সাবধান হও জ্ঞানে মুদা পাস পাশ্ব নমন্ত জীবনতি সন্মুখরীবদী বা শ্রুতিগতা মনোভীর্জে প্রায় সীত জীত পি তৈসি লোক্যাম জ্ঞানে প্রয়স মুদ পাশ নমন্ত জীবুখরী ভাবধী ভ স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর যে প্রায় অজিত জিত জ্ঞানে প্রয়াস মুদা নমন্ত হেব কি মানে হলো মহারাজ বলে জ্ঞানে প্রয়াস মুদ নমন্তি হে আমি ইন্টেলেকচুয়াল সমাজে বলে থাকি লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অব দ্যাট অ্যাপসলিউট ট্রোথ অপ্রাকৃত সত্যের দিকে যখন যখন এগোতে থাকবে তোমার বিচার বুদ্ধিকে ছেড়ে দাও আমার বেশি বুদ্ধি হয়ে গেছে আমার অনেক পড়াশোনা করেছি আমার টাকা আছে সমস্ত এই সব সেলফ এফার্ট যখন তুমি ছেড়ে দেবে তখন তোমার কাছে সেই অপ্রাকৃত সত্য প্রকাশিত হবে যখন সেবন সেবা বুদ্ধি তোমার চলে আসবে তখন তোমার হইচই করতে হবে তখন সেই অপ্রাকৃত বস্তু তোমার কাছে আস্তে আস্তে নিজের পর্দাটাকে খুলে দেবে মায়া দেবে এবার দেখ আমি কেরকম তখন সেই সৌন্দর্য যখন দেখবে তখন জগতে সৌন্দর্য জগতে যেগুলো তখন থুক্কা দেবে এম করবে আমি বলেছিলাম রূপকোশ্বিমীপাদের সুন্দর হ্যাঁ রূপকো সিমীপাদের সৌন্দর্য সকালের দিকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যদবধী মম মন, কৃষ্ণ পদা রমেন্দ্রে নব নব রসধ্যাম রন্তুমা সিৎ যদবধি মম মন কৃষ্ণপদা রবীন্দ্রে নবদ নবনবধাম রন্তু মাসিদ তদবধি বত নারী সঙ্গমে স্মর্য মানে বনঞ্চ মুখ বিকার ভবধী খাক ফুক এর চলে আসে কখন আসে যখন সেই সৌন্দর্যটা দেখা যায় তার আগে কিছুদিনই ছাড়তে পারবে। এইটিই ভালো লাগবে যত বোঝা ওই ভালো লাগবে গুরু মাস বলতেন বাবা কুকুরের ল্যাচ ব্যাকা ঘি দিয়ে তেল দিয়ে মেকের টানো আবার আবার টানো আবার উদাহরণ দিতেন কুকুরের ল্যাজ মানুষের মনটাকে রেকটিফাই করা নট এ ম্যাটার অব জোক মন যদি শোধন হয়ে গেল তোমার হয়েই গেল অনেক কিছু হয়ে গেল মন যখন তোমার বসে এসে যাবে সাধকের প্রাইমারি স্টেজ হলে টু মাস্টার ইজ ওন মাইন্ড নিজের মনকে মাস্টার করা কুত্তার মতো বস বসবে লোভনীয় বস্তু সামনে চাইতে হবে না এমনি চলে আসছে বস ভালো ভালো আহার তাকাবেও না যত ভালো ভালো আহার নিয়ে আসবে সরিয়ে দেবে বলে এগুলো নিয়ে যা আসবে অনেক কিছু সরিয়ে দেবে যেটুকু অনুকূল সেটুকু গণত এগুলো সাধুগণের বিচার বোঝা গেল কি বললাম সর্ব ইন্দ্রিয়গুলো যদি তোমার বসীভূত না হয় তাহলে প্রহ্লাদ মহারাজের সেই যে বিচার তো সত্য আমি তো বিস্তৃত আলোচনা করেছিলাম কার্তিক মাসে হ্যাঁ জিউ ভই কত অচ্যুত বিকর মহাবিদীপ্তা সৃষ্ণ অন্যত হস্তক উদরণ কুতস্ত আহারে কি কান্না কাঁদছেন প্রহ্লাদ বলছেন। আমার জিউ ভা একদিকে নিয়ে যাচ্ছে উদর উপ একদিকে টেনে নিয়ে যাচ্ছে চোখ একদিকে টেনে কানে আমি মরেই যাচ্ছি যেন একটা ব্যক্তির বহু পত্নী থাকলে পরে তাকে ছিঁড়ে খায় বলছে প্রহ্লাদ মহারাজ উদাহরণ দিচ্ছে এগুলো পুনঃ পুনঃ আলোচনা করবে তবে শক্তি আসবে গায়ে ভিটামিন খেয়ে শক্তি আসবে না এই শক্তিটা হচ্ছে প্রধান শক্তি কিপা কর প্রভু দিয়া চিত বল এই অপর থেকে চাও গুরু বৈষ্ণবের গায়ে তা দেওয়ার জন্য রয়েছে একটা পাত্রও নেই সব ফুটো পাত্র কিপা যে নেবে তুমি যে ভিক্ষাটা নেবে পাত্রটাকে পাত্রগুলো তো সব ফুটো পাত্রতে দিয়ে দেবে দুধ সব পড়ে যাচ্ছে নিচে দিয়ে অমৃত দিচ্ছে পড়ে যাচ্ছে পাত্র একটাও নেই সঠিক পাত্র যেটা মধ্যে রাখা যায় স্টোর করা যায় নেই ওই জন্য কৃপা পাত্র বলে কি কৃতপাত ওই রকম তাহলে এখানে এই শ্লোকের একটু ব্যাখ্যা করতে হবে অনেক ইচ্ছা আমার বলা কিন্তু হচ্ছে না আমি দুঃখিত হয়ে যাচ্ছি জ্ঞানে প্রয়াস ও মদাবাস্য ব্রহ্মা এবার নিজের নিজের যে প্রচেষ্টা ছেড়ে দিয়েছে শরীরের প্রতি চিন্তা করবে না শরীর তো আজকেও যাবে কালকেও যাবে যা হয় হোক হরিকথা শুনতে শুনতে শরীর ছাড়াটা ভালো কোনো চিন্তা নেই সেই বলছেন স্থানে জ্ঞানে প্রয়াস মুদাবাস্য জ্ঞানের প্রয়াসটা জিন সেলফ এফার্ট আমার এই যে জ্ঞানের প্রচেষ্টা এটাকে মুদপাশ্য দূরে ছুঁড়ে ফেলে দিলাম উদোপাস্য মানে জুড়ে ছুঁড়ে বেলা হ্যাঁ জ্ঞানে প্রয়াস মুদাস্য জুড়ে ফেলে দিলাম নিজের প্রচেষ্টাগুলো সব ঝেঁটিয়ে আর নমনতে এব এবার তোমার চরণ আমি বাস্তব সরণাগতি হলো এই শরণাগতিটা বাস্তব বোঝা গেল কি বললাম যখন যতক্ষণ নিজের প্রচেষ্টার উপর ভরসা রাখবে ততক্ষণ তুমি শরণাগত হও নি তুমি যতই বল এই যে নমনতে এব আমি তোমার চরণে শরণাগত হলাম প্রণাম জানাচ্ছি নমকথাটার মানে কি এক একটা শব্দের ব্যাখ্যা করতে অনেক সময় লাগে নমকথাটা মানে ন ন হচ্ছে নিষেধ করছে তোমাকে করো না ম হচ্ছে অহংকার তাহলে তুমি অহংকার রেখো না তুমি যখনই গুরুবৈষ্ণবকে প্রণাম করবে তখন ভেতরে তোমার যদি কায় মানবাক্যে না করে থাকো তাহলে তুমি হচ্ছে চিটার ইবাদের চিটা। তুমি যদি কায় মানোবাক্যের অন্ডবোধ করো তোমার অহংকার যাবেই যাবে ইনহ্যাবিটেবল যাবেই এটা মাস্ট আর কায় মনোবাক্যে কেউ দণ্ডবোধ করে না এই জন্য যায় না এই জন্য অহংকার যাবাটাকে অহংকারটাকে ফেলে দেওয়ার জন্যই সবাই মিলে গুরু ভগবানকে দণ্ডবোধ করে বোঝা গেল ন ম ন ম না কর না ম এইভাবে করেন তারপরে ব্রহ্মা একটা সর্বশ্রেষ্ঠ কথা বলছেন যেটা বেদ বেদান্ত উপনিষদ থেকে আরম্ভ করে ভাগবত কোন পুরাণ নয় এক কথা বলছেন সেটা কি বলছেন জীবন্তী সন্মুখরিত আমি বাঁচতে চাই কিভাবে বাঁচব সন সৎ মুখরিত সন্মুখরিত ভবদীয় বার্তা। সাধুগণের শ্রীমুখে যে তোমার অনর্গল বৈকুণ্ঠ গোলক থেকে তোমার কথা মন্দাকিনী ধারা কণ্ঠে চলে আসে আর তারা উচ্চারণ করে সেই কথাগুলো আমি কানে শুনবো। বলছেন জীবন্তী কিভাবে বাঁচবে তুমি আমার এখনকার এখন আসবে যা ভুল করে ভেলেছি ভেবেছি এখন এই যে বাঁচবো বাকি কটা দিন যে কটা দিন আছি সেই কটা দিন কেমন ভাবে বাঁচবো মানে জীবন্তী নমন্ত এবং জীবন্তী সন মুখরিতন সৎ মানে সাধুদের মুখ ইড়িতম গীতম বোঝা গেল মুখে ইড়িতম মানে গীতম ভবদীয় বার্তা তোমার যে অপ্রাকৃত বিলাস আনন্দময় সৌন্দর্য রূপ হ্যাঁ বিলাস সব আর কোথায় থাকবো আমি কোথায় থাকবো তোমার তো জায়গা আছে বল না আমি সবসময় গিয়ে স্থানের স্থিতা তনবাং মনভীর স্থানের স্থিতা জায়গা মতো থাকব কথাটা মানে কি মহারাজ স্থানের স্থিতা এখানে তো কোনো ব্যাখ্যা করেনি খালি বলে যে স্থানের স্থিতা বিশ্বনাথ চক্রবর্তীবাদ ব্যাখ্যা করছেন সিদ্ধীবাদ ব্যাখ্যা করছেন বীর রাউঘ ব্যাখ্যা করছেন কে হ্যাঁ ভাগবতের আঠারো রকম ব্যাখ্যা আঠেরো রকম টিকা পাওয়া গেছে এখনো পর্যন্ত আরো হয়তো লুকি আছে আঠারোটা হচ্ছে ফেমাস বিভিন্ন ব্যক্তি কোন অ্যাঙ্গেল থেকে বিচার করেছেন এক একটা শ্লোককে এক একটা অর্থকে মহাপ্রভু সোনাতন শিক্ষা বলছে সোনাতন ভাগবত হলো বিভু বস্তু অনন্ত যে যেদিকে এক এক অর্থ এদিক দিয়ে দেখলে একরকম ওদিক দিয়ে দেখলে একরকম বিভিন্ন টিকাকাররা বলছেন বল্লভ আচার্য করব বলছে বীর রাগব্যাগ বলছেন সিধা এক বলছেন জীব জীব বলছেন সনাতন গোস্বাই দশমস্কন্ধের পুরো টিপ্পণী করেছেন অপূর্ব কে শোনে আমাদের জীবনে সময় কই হ্যাঁ তাই বলছেন স্থানের স্থিতাহা মানে হচ্ছে বিশ্বনাথ বলছেন সাধুগণ সাকাসের স্থিতাহা আমি আর অন্য জায়গায় থাকব না কাছে থাকব সাধুগণের কাছে থাকলে আমি প্রোটেকশন পাও বোঝা গেল কি বললাম সাধুগণের কাছে থাকবো কিন্তু আমরা বলছি সাধুগণের কাছে থাকবো না দূরে চলে যাব যেখানে গেলে সাধুগণ দেখতে পাবো না ব্যবচার করতে পারবো সেখানে যাবো তাহলে স্থানে স্থিতাহা মানে হচ্ছে সাধুগণ সাকাসের স্থিতাহা এখন গৃহী ব্যক্তিরা বলবেন আমরা তাহলে কী করে সাধুগণ থাকবো কি করে আপনি তো বলে ফেললেন বিশ্বনাথ চক্রা বললেন যে ঠিকই বলেছে তোমরা মানুষে থাকো তোমরা মনটা তোমার কোথায় রাখো বাজারে মাছের বাজারে তাহলে মনটাকে রাখতে হবে সাধুগণের কাছে তাহলে তোমাদের মানুষ সঙ্গ হয়ে গেল যে ফিজিক্যালি অর্থ নেই বৃন্দাবনে যেতে পারছে না তো মানুষই যাবে मानुस चले जाएर मानसेल पाला स्थान साधुमूल्य तनुवांग मनोभी काय मनोबाक्य शरणागत हुए तुम अप्रागित कथा कर्ण विवरे श्रवण करव पान कर निरतर हमार सब अभिमान चले गो तुम्हें আর প্রায়শ অজিত তোমাকে কেউ আজ পর্যন্ত জয় করতে পারে না কেউ কোনো দিন তাই তোমার নাম অজিত অজিত বোঝা গেল অজিত কেন ভগবানের অনন্ত অনেক নাম তার মধ্যে অজিত একটা নাম অজিত কেন তাকে কেউ জয় করতে পারে না কিন্তু জয় করা যায় জয় করেছে না বোঝবাসীরা নাচাচ্ছে এরাও নাচাচ্ছে তো জয় করেছে তাকে কি করে ভালোবাসার দ্বারা আমাদের বোঝাতে সুন্দর গান হয় ব্রহ্মা শঙ্কর সব হাল ধরেছে হাল ধরে পার পারায়নি সুরেশ গণেশ দীনেশোকলে মাখনের নাম করে গোপী আমার নাচি যে নাচ নাচ নাচ আর তাকে ব্রহ্মাশঙ্কর হাল ধরেছে আমি একটু দেখি হাল ধরে ওরে বাবরে ছেড়ে দিয়েছে সুন্দর সুন্দর সব আছে বুঝেছে এই হবে না বুঝতেও পারবে না হ্যাঁ রস রসাভাস হয়ে যাবে এখানে করলে এখানে উল্টো রস সব তার সুতিগতাম তনুবাগ মনোভি প্রায়শ অজিত কিন্তু জিত প্রিয় স্তৃত শ্রীলক্ষাম তিলকে তুমি কাউ দ্বারা জিতো হও না কি তোমাকে অনায়াসে জয় করা যায় এইভাবে সমস্ত আমরা ব্রহ্মার স্তুতিগুলো আলোচনা করব করে তাড়াতাড়ি করে এগোবো এখানে ব্রহ্মার বেশ কয়েকটা আরও কথা আলোচনা করা দরকার তত্যনুকাম সুসমীক্ষ ভুঞ্জান এমকম বিপা হৃদবপ বিদ নমস্ত জীবে জো মুক্তিপদে সঞ্ছা কল্প পথি পাবনে ভো বৈষ্ণুভ্যো ন